জনতার মনে উত্তাল ধেউ মিছিলে মিছিলে সারা জালিমের দল জাহেলের দল ক্ষমা পাবে না কো তারা ক্ষমা পাবে না কো তারা জনতার মনে উত্তাল ঢেউ মিছিল মিছিল সারা জালিমের দল জাহেলের দল ক্ষমা পাবে না তারা क्षमा पा ना कथित हाथ ले लिहान शिखा जोखे चोखे आजी बज्रेर लेखा जान उत हाथ ले लिहान शिखा जान चोखे चोखे आजी बज्रेर গুরু করে দেয় যত শৃঙ্খল বঞ্চিত ছিল যারা মিছিলে মিছিলে সারা জনতার মনে উত্তাল ঢেউ মিছিল দল জাহেলের দল ক্ষমা পাবে না কো তারা ক্ষমা পাবে না কো তারা বহু শতকের পুঞ্জিত ক্রোধে গোলামির জিঞ্জির ছিড়ে ফেলে দেয় ক্ষমাহীনের রসে সিপাহী শতাব্দী বহু শতকেরে পুঞ্জিত ক্রোধে গোলামির জিঞ্জির ছিঁড়ে ফেলে দেয় ক্ষমাহীনের সিপাহী শতাব্দী পদাঘাতে আজ ঘুমানো অগিনিগিরি বিপ্লব ক্ষণে খুলে দিল সবে সিঁড়ি পদাঘাতে আজ ঘুমানো অগিনিগিরি খনে বিপ্লবাড়ি মুক্তি কামীরা মিছিল জনতার মনে উত্তাল ঢেউ মিছিলে মিছিল সারা জালিমের দল জাহেলের দল ক্ষমা পাবে না কো তারা ক্ষম পাবে না কো তারা ক্ষমা পাবে না কো তারা ক্ষমা পাবে না কো তারা জনতার মনে উত্তাল ঢেউ মিছিল মিছিলে সারা জালিমের দল জাহেলের দল ক্ষমা পাবে না কো তারা ক্ষমা পাবে না কো তারা ক্ষমা পাবে না কো তারা ক্ষমা পাবে না কো তারা